আজকের যুবকদের অধিকাংশের অবস্থাই হচ্ছে এমন কেউ নিত্য নতুন রেকর্ড গড়ার পেছনে উন্মাদ হয়ে আছে আবার কেউবা এসব বেহুদা রেকর্ডের লেটেস্ট নিউজ জানার পেছনেই পড়ে আছে যদি তাদের জিজ্ঞেস করা হয় অমুক লিগে কে সবচেয়ে বেশি কে সর্বাধিক উইকেট নিয়েছে কে কত রান করেছে কারা গোল দিয়েছে আর কারা গোল খেয়েছে এসব আর বেহুদা প্রশ্নের জবাব তারা খুব দ্রুতই বলতে পারে কিন্তু যদি তাদেরকে দিনের কোনো বিধিবিধান সম্পর্কে জিজ্ঞেস করা হয় যদি তাদের সামনে কোরআন হাদিস থেকে কোনো আলোচনা করা হয় তখন তাদের ভাবটাই মলিন হয়ে যায় চেহারার রং বিবর্ণ হয়ে যায় যেন এসব ব্যাপারে ता कि शुणी कलोचन तर कने जाए फुटबल विश्वकप क्रिकेट विश्वकप आई पी एल विपिएल अलिम्पिक এ ধরনের অর্থহীন খেলতামাশা গান বাজনা নাটক সিনেমা সৌন্দর্য প্রদর্শনের অশ্লীল প্রতি উদ্দেশ্য যেন পবিত্র কোরআনের বাণী পৌঁছতে না পারে এভাবেই নব্য জাহিলিয়াত উম্মাহকে একের পর এক নয়া নয়া জঘন্য পাপাচারে ডুবিয়ে রেখেছে ফলে উম্মার যুবক শ্রেণীও এগুলোর পেছনে পড়ে গুনা আর গাফলতির মাঝেই বিভোর হয়ে আছে মুসলমানদেরকে কোরআন থেকে বিমুখ করে রাখার জন্য মানুষ মানুষরূপাল্লাম ইসলামের শুরুর জামানাতেও ধরনের চালিয়েছিল তারা যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন বা সালাত আদায় করছেন কিংবা কোরআন তেলাওয়াত করছেন তারা সেখান থেকে মানুষদেরকে তাড়িয়ে দিত হৈচৈ দাঙ্গা হাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। যা পবিত্র কোরআনে সময় হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী হতে পারো তারা অতীতকালের ঘটনা বলি ও কোরআনে বর্ণিত বিষয়াদির মধ্যে ধূম্র তৈরি করে জনমনে ধাধা সৃষ্টি করতো এমনকি সত্যের দাওয়াত বহির বিশ্ব থেকে কল্পকাহিনী আমদানি করে মানুষদেরকে সেদিকে আকৃষ্ট করার ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কেচ্ছা কাহিনী শিখে আসলো রাসুল্লাহ সাল্ল আলিমসাল্লাম যখন কোথাও গিয়ে মানুষদেরকে আল্লাহ রাজাব সম্পর্কে সতর্ক করতেন এবং আনে বর্ণিত পূর্ববর্তী জাতিসমের ধ্বংসের কথা শোনাতেন তখন এই নরাধম, নজর বিন হারিস সেখানে গিয়ে তার ঐসব উদ্ভট কাহিনী শোনাত আর বলতো বলো দেখি কোন দিক দিয়ে মোহাম্মদের কথা আমার কথা থেকে উত্তম হে উম্মার যুব সমাজ ঠিক এই উদ্দেশ্যকে শিক্ষা থেকে বিমুখ করে উম্মাহকে দিকভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে আজ তোমরা নিজেদের অবস্থান নিয়ে একটু ভেবে দেখো দিন ইসলাম থেকে তোমরা কতটা দূরে সরে আছো একের পর এক গুনাহের কাজে কিভাবে জড়িয়ে পড়ছ হে যুবক তোমার জীবনের অতিবাহিত একটি দিনের দিকে তাকিয়ে বলো গতকাল তুমি কতটা সময় কোরআন তেল করেছো আল্লাহর বিধিবিধান জানার জন্য কতটুকু সময় কোরআনকে বোঝার চেষ্টা করেছ কয়েক্ত নামাজ পড়েছো আজ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লী সাল্লামের কয়েকটি হাদিস মুখাস্ত করতে পেরেছ হে যুবক এভাবেই নিজের এক একটি দিনের হিসাব মিলিয়ে দেখো তুমি কোন পথে চলছ কাদের মত পথে আচ্ছন্ন হয়ে আছো সতর্ক হও আবার গুনাহের জাল বিছিয়ে তোমাদেরকে ভুলিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে ওরা প্রতিনিয়ত তোমাদেরকে জাহান নামের দিকেই হাত দিয়ে ডাকছে সতর্ক হও হে যুবক সতর্ক হও কোরআন সুন্নাকে আঁকড়ে ধরো